বাংলা মানবতা সমাধান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 আপনাদের সাথে আলোচনা শুরু করেছি সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিমের করণীয় অনেকগুলো বিষয় বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি আজকের পর্বে আমরা আদর্শ মুসলিমের যে করণীয় পয়েন্টটি আলোচনা করব গত পর্বে সেটি শুরু করেছিলাম সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন ক্রিমের তেলাওয়াত বেশি বেশি করবেন এবং কোরআনের অর্থ বা কোরআনের মর্ম তিনি সত্যিকারভাবে উপলব্ধি করে কোরআনকে নিজে জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু কোরআনের সাথে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা এই বিষয় একটু বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক ভাই বোনেরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কোরআনকে আমাদেরকে উপলব্ধি করতে হবে কোরআনের তেলাওয়াতের কথা আল্লাহ সুবাহ তারা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন বোঝার জন্য কোরআনকে উপলব্ধি করার জন্য কোরআনের মর্ম এবং হৃদায়ত নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে কোরআনের বক্তব্যগুলোকে উপলব্ধি করা জানা আমাদের জন্য পরিহার্য করে দিয়েছেন তাই কেউ যদি মনে করেন যে না কোরআন বোঝার আমাদের দরকার নেই সেটিও বিভ্রান্তি এই বিষয়টি আমরা পরে আসছি আমরা গত পর্বে বলেছিলাম সুরাই মোহাম্মদের চব্বিশ নম্বর ইতিমধ্যে আল্লাহ সুমনতারা বলেছেন কোরআন তালা লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তর সমূহ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কুরআন করিম সুরান বিরাশি নম্বর আয়তের মধ্যে বলেছেন একই ধরনের কথা ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله رب العالمين বলেন আই فلا يتدبرون القران তারা কি কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করে না কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না كان من عند غير الله যদি কোরআনকে উপলব্ধি করার জন্য চেষ্টা করত কোরআনকে পক্ষ থেকে হতো থেকে তাদের কাছে আসতো তারা এই কোরআনের মধ্যে বহু ধরনের বৈষম্য বৈপীত বিরোধ তারা লক্ষ্য করতে পারতো অথচ কোরআনের কোথাও বিরোধ নেই বৈষম্য নেই বিভিন্নতা নেই কন্ট্রাডিকশন নেই সাংঘর্ষিকতা নেই এটাই প্রমাণ করে যে কোরআন করিম সত্যিকার অর্থে আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব যেহেতু আল্লাহ রবুল আলমিনের বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন থাকতে পারে না সাংঘর্ষিকতা থাকতে পারে না বিরোধ থাকতে পারে না এক জায়গায় এক কথা বললেন আরেক জায়গায় আরেক কথা বলবেন এমনটি হতে পারে না এটি মানুষের বক্তব্যের মধ্যে হতে পারে তাই আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন তারা যদি কোরআনকে সত্যিকারভাবে উপলব্ধি করতো বুঝতো তাহলে এই জিনিসটি তাদের কাছে স্পষ্ট হয়ে যেত তাই আমরা অনেকেই কোরআনের মর্যাদা উপলব্ধি করতে পারি না এই জন্য যেহেতু আমরা কোরআন এর তদাবুর করি না কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করি না এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন বোঝার জন্য আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এভাবে যে আমরা যাতে কোরআন বুঝে নেই অন্যথায় আমরা কোরআনের ব্যাপারে হেদায়তের পথ হেদায়তের পদ্ধতি আল্লাহ রাবুল আলমিন যেটি আমাদেরকে জানিয়েছেন সেই পথ পদ্ধতি থেকে আমরা বিচ্ছুত হয়ে যাব দূরে সরে যাব কোরআন আমাদেরকে বুঝতে হবে এখানে আমি গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আলোচনা করব সুপ্রিয় দর্শক বা যুবনেরা এটি অত্যন্ত জীবন জীবনগরিষ্ঠ বিষয় প্রথম পয়েন্টটি হচ্ছে একদল লোক মনে করে থাকেন যে কোরআন বোঝার কোনো প্রয়োজন নেই আমাদের সমাজের মধ্যে কিছু ভাই আছেন তারা মনে করে যে কোরআন বুঝা বিভ্রান্তি বরং তাদের কেউ কেউ এ কথাও দাবি করেন বা বলে থাকেন যে যদি কেউ কোরআন বুঝে সে হেদায়ত লাভ করবে না আবার বদ্রষ্ট হয়ে যাবে যদি কেউ দিয়ে থাকেন যদি কেউ বিষয় চিন্তা করে থাকেন তিনি এখনই তবা করে সত্যিকার ভাবে আবার হেদায়তের দিকে চলে আসুন গলত বক্তব্য এটি শয়তান আপনাকে কোরআন থেকে মানুষদেরকে বারণ করার জন্য কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য শয়তান আপনাকে প্রবঞ্চিত করছে প্রতারিত করছে শয়তান সুকৌশলে অত্যন্ত প্রজ্ঞার সাথে শয়তান আমাদের মাঝে এই বক্তব্যগুলো বিভিন্নভাবে প্রসার প্রচার করছে যাতে করে আমরা বুঝতে পারি যে না কোরআন বোঝার কি প্রয়োজন রয়েছে আবার আরেক দলের ধারণা হচ্ছে যে কোরআন আলিমুলামাদের কাজ মোল্লা মুন্সি যারা আছে আলেম যারা আছে যারা মাদ্রাসায় পড়েছে তাদের কাছে তারা কোরআন বুঝবে আমাদের কী প্রয়োজন রয়েছে কোরআন বোঝার আমরা কোরআন বোঝার কোন প্রয়োজন নেই আমরা কোরআনের ধারের কাছেও যাবো না ব্যাপারটি এমন নয় কোরআন আমাদেরকে বোঝার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি বান্ধা আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে কোরআনকে উপলব্ধি করার জন্য কোরআনকে বোঝার জন্য নির্দেশিত নির্দেশপ্রাপ্ত তাই কোন বান্ধা যদি এই দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করেন এটি তার একটা বিভ্রান্ত চেষ্টা এবং এর মাধ্যমে তিনি সত্যিকার অর্থে নিজেকে হৃদায় থেকে মাহরুম করলেন বঞ্চিত করলেন আপনার কাছে আপনার রব মহান আল্লাহবুল্লাহাম একটি কিতাব পাঠিয়েছেন কত হতভাগ্য ব্যক্তি হলে আপনি এই চিন্তা করতে পারেন যে আমার এই কিতাব আমার রব যেটি পাঠালেন এর মধ্যে আমার রব আমার জন্য কি বলেছেন সেটা আমি বুঝলাম না বুঝার চেষ্টাও করলাম না এটি কখনো হতে পারে না এটি কোনো ইমান্দার ব্যক্তি চিন্তাও করতে পারে না বরং সত্যিকার আল্লাহর আল্লাহবান্দা একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি প্রথম প্রায়োরিটি দেবেন প্রাধান্য দেবেন যাতে করে এই কি তিনি বুঝতে পারেন এই কিতাবকে উপলব্ধি করতে পারেন এই জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এই প্রচেষ্টা তিনি যেভাবে হোক চালানোর জন্য চেষ্টা করবেন আরেক দল লোক আছে তারা মনে করে থাকেন যে কোরআন বুঝতে হলে সাতাশ রকমের জ্ঞান সাতাশ রকমের অলুম তেরো প্রকারের অলুম বিশ প্রকারের অলুম কামারের মধ্যে বলেছেন আমরা কোরআনকে সহজ করে দিয়েছি কোরআনকে উপলব্ধি করার জন্য কোরআনকে স্মরণ করার জন্য কেউ আছে আল্লাহ রবুল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন সুরে কামারের মধ্যে বারবার এ আয়ত এসেছে মাধ্যমে আল্লাহ সুমন তালাম বারবার আমাদেরকে প্রশ্ন করে জানতে চান যে তোমাদের মধ্যে কে আছে যে কোর বুঝবে बुझार चेषा कर भी तुम्हारे मध्य कि बुझार व्यक्ति नहीं बुझार प्रचेषा नहीं बोझारे सहज कर दिए अथचंदे तेर प्रकार तर प्रकार ज्ञान प्रयोजन रही प्रयोजन नहीं जो एम टी होत आल्लासूल सहबीरा जरा ज्ञानगुलतमुल मानतेक जर का छिलना एलमुला जर का छाने बाल जर का छाने कि एलमुल नाह चालू हो এলমুল নাহ যাদের কাছে ছিল না তারা এই কোরআনকে বুঝেরনি যে সমস্ত বায়ু বোনেরা অথবা যে সমস্ত আলেমরা অথবা যে সমস্ত বন্ধুরা এই কথাগুলো বলছেন যে কোরআন বোঝার জন্য তেরো প্রকারের এলমের দরকার হয়েছে কোরআন বুঝতে হলে কোনো ব্যক্তি তেরোপ্রকারের জ্ঞান লাভ করতে হবে কেন কি কারণে তেরোপ্রকারের জ্ঞান লাভ করতে হবে আল্লাহর কালাম আল্লাহরাবী সহজ করে দিয়েছেন শুধুমাত্র কোরআন এর শব্দগুলো যদি কোনো ব্যক্তি বুঝতে পারেন তিনি আল্লাহ রুবুলামিন বক্তব্য বুঝে যাবেন আল্লাহ আল্লাহরাবিন কোনো কঠিন কথা বলেন নাই যে সমাজের মানুষকে আল্লাহ সুবাহ খিতাব করেছেন সম্বোধন করেছেন সেই সমাজের মানুষগুলো যাতে বুঝতে পারে তারা কোনো মহাপন্ডিত ছিল না তারা কোনো বিজ্ঞানী ছিল না বরং তারা ছিল ইন উম আমরা হচ্ছি উম মেথুন আমরা হচ্ছে একটি নিরক্ষর জাতি অক্ষর জ্ঞান আমাদের নেই আমরা লিখতেও জানি না পড়তেও জানি না যারা লিখতে যান না পড়তে যান না ওই সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহবুল আলমিনী কিতাব দিয়ে খতাব করেছেন এবং তারা এই কিতাবকে বুঝে নিজেদের জীবনকে সত্যিকার ভাবে সফল সার্থক করেছে শুধু তাই নয় গুপি বিচরণ করছে এমন অবস্থায় যার নাতের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে তাই এই কথা বলার কোনো সুযোগ নেই যে কোরআন বুঝার জন্য অনেক প্রকারের জ্ঞানের প্রয়োজন রয়েছে এটাও একটা বিভ্রান্তি তাহলে যে এই তেরো প্রকারের জ্ঞান যদি কোনো ব্যক্তির কাছে না থাকে তার উচিত নয় কোরআন বুঝার তার উচিত নয় কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তাহলে সে বদভ্রষ্ট হয়ে যাবে হেদায়ত থেকে মাহরুব হয়ে যাবে তাহলে সে হেদায়ত লাভ করতে পারবে না এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয় এবং এ ধরনের বক্তব্য গলদ তাহলে আমরা এখানে প্রথম পয়েন্টে তিনটি কথা বললাম খুব ভালো করে উপলব্ধি করুন যে তিনটি কথার মূল কথা হচ্ছে এই যে কোরআন বুঝার কোনো প্রয়োজন নেই কোরআন বুঝা যাবে না কোরআন বোঝা কঠিন কোরআন বোঝা সম্ভব নয় কারণ কোরআন বুঝতে গেলে আমাদেরকে যেই জ্ঞান লাভ করতে হবে সেই জ্ঞান আমাদের নেই এই কথাটুকু শুদ্ধ নয় বরং সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কোরআন বুঝাকে আল্লাহরবুল আলমিন বান্দাদের উপর অপরিহার্য করেছেন তাই বান্দাকে কোর বুঝতে হবে বুঝার জন্য চেষ্টা করতে হবে কারণ কোর যদি কোনো ব্যক্তিরা বুঝে সে আল্লাহরবুল্লা আলমীর কিতাব থেকে যেভাবে হেদায়ত লাভ করার কথা ছিল সেই হেদায়তটুকু এই কোরআন থেকে নিতে পারবে না এই জন্য আন আমরা বোঝার জন্য চেষ্টা করব কোরআন বুঝা আমাদের জন্য অপরিহার্য বিষয় প্রথম যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করলাম সেটি দ্বিতীয় যে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো একদল লোকের ধারণা হচ্ছে বা একদল লোক আমাদেরকে বলতে চান যে কোরআন না বুঝে যদি কোনো ব্যক্তি তিল করে তাহলে সে কোনো সবিলাভ করতে পারবে না সেভাবে দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির একটু বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ তালা বিরতির পর ফিরে আসবো আলোচনায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দ নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পরবর্তী অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতি থেকে আবারও আলোচনায় আমরা বলতেছিলাম আমাদের একজন বন্ধু তাদের ধারণা হচ্ছে এই যে কোরআন যদি কেউ তিলাওয়াত করে আর কোরআনের মর্ম বা অর্থ না বুঝে তাহলে সে কোরআনের কোনো সবিলাভ করবে না কোরআনের কোনো মর্যাদা লাভ করবে না এটি আরেকটি বিভ্রান্তি কোরআনের ক্ষেত্রে এই বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে সরতে হবে বরং আমি বলেছি যে আয়টি আমি আপনাদের সামনে পেশ করেছি সুরায়ন নাম রে বিরানবরম্বর আতেম্লা সুবাহ স্পষ্ট করে বলেছেন কোরআন মূলত আমাদেরকে তেলাওয়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন পড়তে বলা হয়েছে বরং কোরআনের শুরুতে যেই শব্দটি আল্লাহ রাবুল্লাহ অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমাদেরকে পড়তে নির্দেশ হয়েছে পড়ার জন্য অর্থ বুঝার কোনো প্রয়োজন নেই যদি কেউ অর্থ না বুঝেন সেদিন শুধু কোরআন তিলাওয়াত করেন তাহলে তিনি তিলাবতের যেই ফুজিলত রয়েছে সেই ফুজিরত অবশ্যই লাভ করবেন কোরআন তিলাওয়াত করলে স্বাব রয়েছে এর জন্য শর্ত নয় যে কোনো ব্যক্তি কোরআনের অর্থ বুঝতে হবে বা মর্ম বুঝতে হবে তবে এখান থেকে কথা বুঝার সুযোগ নেই যে কোরআন এর অর্থ বোঝার কোনো প্রয়োজন নেই কোরআনের অর্থ বোঝারও প্রয়োজন রয়েছে বলেছি বরং কোরআন এর অর্থ বোঝা কোরআন করিম তেলাওয়াতের স্বাব এরছে আরও বেশি ফজুরতপূর্ণ বিষয় যেহেতু এর মধ্যে মানুষের জন্য হেদায়ত লিখিত রয়েছে এই মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আপনি তাদেরকে বের করে নিয়ে আসতে পারেন অন্ধকার থেকে আলো দিকে বের করতে হলে এই মানুষদেরকে তাহলে কোরআন কিভাবে অন্ধকার থেকে বালুদিকে বের করবে কোরআনকে বুঝতে হবে কোরআনের নির্দেশনা বুঝতে হবে কোরআনের হৃদায়ত নিজের জীবনে সেটাকে উপলব্ধি করতে হবে যদি কোরআন না বুঝে তাহলে সে ব্যক্তি কারভাবে কথা হচ্ছে এই তাহলে হৃদায়ত লাভ করতে পারবে না তাই কোরআন বুঝতেও হবে কোরআনের তেলাওয়াতও করতে হবে এখানে প্রসঙ্গত একটি কথা আমি বলে দিতে চাই সেটি হলো এই কেউ কেউ আয়তকে তেলাওয়াতের জন্য মানে দলিল হিসেবে পেশ করেছেন কোরআন বুঝার জন্য তেলাওয়াত শব্দকে তারা বলেছেন কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে কোরআন পড়তে বলা হয়নি এটাও গলত আমি সুরে মুজাম বরং খলাক তাই এই দলিল আর কোন সুযোগ নেই যে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে তেলাওয়াতের মধ্যে মূলত মানে শুধু পড়ার জন্য বলা হয়নি এটাও গলত কথা আরেকটি বিষয় হচ্ছে কোরআনের কেরাত কি মূলত আল্লাহরাবুল্লাহমিন তেলাওয়াত নাম দিয়েছেন এটি কোরআন একটা ফুসির দুনিয়ার কোন কিতাব এর তেলাওয়াত যদিও তেলাওয়াত শব্দটি কেউ কেউ পরবর্তী সময় ব্যবহার করেছেন বর্ণনার অর্থে হচ্ছে মানে আমরা যেটা বর্ণনা করলামে হু এই শব্দটি হাফিজ আব্দ কাশী রহমতুল্লাহকে দেখা যায় তার তফসির মধ্যে তিনি বারবার উল্লেখ করেছেন কিন্তু তেলাওয়াত শব্দটি বিশেষভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে শুধুমাত্র কোরআনে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যেহেতু কোরআনের ক্ষেত্রে বেশিরভাগ তেলাওয়াত শব্দের প্রয়োগ করা হয়েছে তাই তেলাওয়াত কোরআন একটা বিশেষণ মূলত তিলাবাতের মধ্যে কোরআনকে ধীর স্থিরভাবে তার তিল সহ পড়ার বিষয়টি রয়েছে আল কীরা তার তিল সহকারে পড়াটা মূলত এখানে তেলাওয়াত বোঝানো হয়েছে ওসমান থেকে বর্ণিত হয়েছে ওসমান নদী আল্লাহকে যখন হত্যা করা হলো তখন আয়সা রাজি আল্লাহ আনহাব তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আসতেছিলেন প্রতিমধ্যে আয়সার আদিয়াল তোলাহের কাছে খবর গেল খবর পৌঁছানো হলো যে ওসমানদী আলাহাকে হত্যা করা হয়েছে আয়সার রাজি আল্লাহ তালহা অত্যন্ত বিঘুলিত হলেন অন্তর্ঘুলিত হল তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন আয়সারদ আলাহ তালনহা যে তারা লাকাদে কায় আলু উড়ে চুলেন এমন একটা ব্যক্তিকে তারা হত্যা করেছে কান্তি মুলকুর আন যিনি রাতের নামাজের মধ্যে কোরআন খতম করতেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা কোরআন খতমের বিষয় নয় বা কোরআনের পয়েন্টে আমরা মূলত আলোচনায় যাব না সেটি অনেক দীর্ঘ আলোচনা এই জন্য আমি শুধু যে পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের এই আলোচনার মধ্যে সেটি হল দুই নম্বর পয়েন্টে এই বিভ্রান্তিটুকু অপনোদন করতে চাই যে বিভ্রান্তিটুকু আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রসারতা লাভ করছে এবং এর পক্ষে কিছু সংখ্যক বুদ্ধিজীবী বা কিছু সংখ্যক বন্ধু এর পক্ষে কাজ করে যাচ্ছেন তারা মানুষদেরকে শেতানের এই মানে সাজানো বক্তব্যটুকুকে খুব সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করছেন যে কোরআন পরে কী লাভ কোরআন পড়ে কী লাভ কোরআন পরে কোনো লাভ নেই বরং কোরআন পড়ে মানে কোরআনে সব লাভ করতে পারবেন না কোরআন বুঝার জন্য চেষ্টা করুন কোরআন বুঝলেই লাভ রয়েছে কোরআন পড়লে লাভ নেই এমন কথাটুকু বলবেন না এর মাধ্যমে শয়তানের পরিকল্পনা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন না এরপরে থার্ড যে পয়েন্টটি আমরা বলেছি সেটি হলো এই প্রথম বলেছে কোরআন বুঝার প্রয়োজন নেই দ্বিতীয় বলেছি কোরআন যদি কেউ না বুঝে তেলাবাত করে তার কোনো স্বভাব নেই তৃতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে এই অনেকের ধারণা হচ্ছে আল্লাহ সুয়ে তারা এই কোরআন অবতীর্ণ করেছেন এটি মানুষের হেদায়তের জন্য অবতীর্ণ করা হয়েছে সুতরাং এটি শুধুমাত্র আলেম রাই পড়বে আলেম রাই বুঝবে অন্যদের বুঝার বা পড়ার কোনো দরকার নেই এটি ইসলাম কখনো অনুমোদন দেয় না রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন এই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাব সাহাবিদেরকে সাথে সাথে জানিয়ে দিয়েছেন আবদুল্লাহ মসুদ্রাদ আল্লাহ তাল বন্যা করেন তিনি বলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের থেকে আমরা দশটি আয়াত গ্রহণ করতাম এই দশটি আয়াত আমরা বুঝতাম করতাম তারপরে আবার দশটি আয়াত গ্রহণ করতাম বুঝতাম করতাম এটি শুধুমাত্র সুনির্দিষ্ট ব্যক্তিদের জন্য নয় যে কোরআন এ তফসিল করবে আলেমরা তফসিল করবে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মহাদ্দ সাহেব অথবা মাদ্রাসার মুফতি সাহেব তিনি শুধু কোরআন বুঝবেন আর দুনিয়ার কোন মানুষ কোরআন বুঝবে না অথবা কোরআনের কথা আলোচনা করবে না এমন মূলত আমাদের মধ্যে থাকতে পারে না এমন বিভ্রান্তি একজন সত্যিকার ইসলাম সম্পর্কে জ্ঞান তার কাছে রয়েছে কোরআন যার কাছে জানা রয়েছে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহির জ্ঞান যার কাছে রয়েছে সেই মূলত আলেম এর জন্য শর্ত নয় যে মানে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট কোনো সেন্টার থেকে বা সুনির্দিষ্ট কোন বলয় থেকে আপনাকে সার্টিফিকেট নিয়ে এসে তারপরে কোরআনে তফসিল করতে হবে বা কোরআনে বক্তব্য দিতে হবে এটি শর্ত নয় এটা আপনারা ভুল বলছেন এটি যদি করে বন্ধু ভাই আমাদের বলে থাকেন এখনই ভুলটুকু আপনি বুঝে নিন আল্লাহর কিতাব যে যতটুকু বুঝতে পেরেছে যে যতটুকু জানতে পেরেছে সে যতটুকু আল্লাহ রাবুল আলমীর কিতাবের আলেম এবং এই কিতাবের আলেম হওয়ার কারণে তার ততটুকু মর্যাদা আল্লাহ আবুল আলমীর কাছে রয়েছে এই জন্য এই বক্তব্যটুকু বিভ্রান্তিকর যে না এটি আলেমদের দায়িত্ব এবং আলেমরা বলবে আলেম ছাড়া অন্য কোন ব্যক্তি যদি করে তাহলে ভুল সে তাফসির করতে পারবে না আপনি আলেম বলতে কাকে আপনার বা বিভ্রান্তি রয়ে আলেম বলতে যদি আপনি মনে করেন যে কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে ওই সার্টিফিকেট নিয়ে এসে তিনি কোরআন বুঝাবেন তাহলে সঠিক নয় কথা তাদের কথা আল্লাহবুল বলেন নেই কোরআনের মধ্যে ইন্নামাই আকসালা আল্লাহর বান্ধাদের মধ্যে আলেম রাই কেবল আল্লাহকে ভয় করে থাকেন এখানে যে আলেমদের কথা বলা হয়েছে যে আলেমদের মর্যাদার কথা বলা হয়েছে সেটি আপনার ওই সার্টিফিকেট দাঁড়িয়ে আলেমদের কথা বলা হয়নি যদি তাই হতো তাহলে রাসুল্লাহ সাহাবিরা আলেম ছিলেন না কেউ রাসুল উল্লাহ সাল্লা পরবর্তী সাহাবিদের পরবর্তী সময় যারা তাবি ছিলেন যারা আল্লাহ রসুল সাল্লামের হাদিস গুলোকে কোরআনকে আমাদের কাছে পৌঁছিয়েছেন পৌঁছানোর জন্য সকল প্রচেষ্টা চালিয়েছেন তারাও কেউ আলেম ছিল না এটাই প্রমাণিত হবে এটি একেবারে বিভ্রান্ত কথা একেবারেই ভুল কথা তাই এখানে থার্ড যেই পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলতে চাই সেটি হল এই কথা বলার সুযোগ নেই যদি কোনো ব্যক্তি কোরআনের জ্ঞান রাখেন তার কাছে সার্টিফিকেট থাকুক বা না থাকুক মাদ্রাসার আলেম সার্টিফিকেটার কামিল সার্টিফিকেট মাদ্রাসার ফাজিল সার্টিফিকেট অথবা দাওরা হাদিসের সার্টিফিকেট অথবা ইফতারের সার্টিফিকেট এই সার্টিফিকেট থাকুক আর না থাকুক যদি কোরআনে কেরিমের জ্ঞান থাকে তিনি আলেম এবং তিনি কোরআনে বক্তব্য মানুষের সামনে দিতে কোনো আপত্তি নেই ইসলাম কখনো তাকে বাধা দেবে না অথবা কোনো ব্যক্তির বাধা দেওয়ার অধিকার তার নেই যদি দিয়ে থাকে তিনি কোরআনে করিমের বিরুদ্ধে অবস্থা নিলেন যেটি তার জন্য মোটেও জায়জ নেই মোটেও উচিত নয় এই জন্য আমরা বলছি একজন লোকের ধারণা হচ্ছে যে কোরআনে তফসি তো আলেমরা করবে কোরআনে তফসি সাধারণ লোক অথবা মাদ্রাসায় পড়েনি তারা করতে করবে এটি বলার সুযোগ নেই এই জিনিসটুকু মূলত আমাদেরকে জানতে হবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে করিমের তেলাওয়াত করবে তিনি অর্থ বুঝুক বা তবে অর্থ বুঝে কোরআনের তেলাওয়াত করলে কোরআনের মাধ্যমে একজন ব্যক্তি যেভাবে উপলব্ধি করতে পারে এবং তার ইমানকে যেভাবে বৃদ্ধি করতে পারে অর্থ না বুঝে কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে তার অবস্থানের মধ্যে বলেছেন যখন তার তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আয়াতুঙ্গ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় তাদের ইমান বৃদ্ধি পায় ও আলে আরববিহিম খেলুন ইমান বৃদ্ধি হওয়ার কারণে তারা তাদের প্রতিপালক তাদের রব আল্লাহ রবুল আলমীর উপর সত্যিকার তবাক্কুল করতে পারে সত্যিকার নির্ভর হতে পারে ভরসা করতে পারে তাদের ইমানকে মজবুত করার কারণে তারা সেই ভরসা তওয়াক্কুল আল্লাহ রবুল্লা আলমীর উপর সত্যিকার ভাবে করতে পারে এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে কোরআন যদি কোনো ব্যক্তি বুঝে তেলাওয়া তাহলে সেই ব্যক্তি সত্যিকার ভাবে কোরআনের মাধ্যমে সত্যিকার উপলব্ধি তার মধ্যে থাকবে এবং তার ইমান বৃদ্ধি পাবে কোরআনের যে প্রভাব রয়েছে সেই প্রভাবটি অন্তরের মধ্যে বিস্তার করবে এবং তার অন্তরের প্রভাব পড়ার কারণে সেই ব্যক্তি তার অন্তর আল্লাহ আল্লাহ সামনে বিগুলিত হবে আমল থেকে পাওয়া গিয়েছে বর্ণনা করেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাতের মধ্যে যখন কেরাত তেলাওয়াত করতেন ওই তেলাওয়াতের পাশাপাশি তার ভেতরে রসুল উল্লাহম বক্ষের মধ্যে ক্রন্দনের এক আওয়াজ শোনা যেত আজিজ উমিলাল বুখা ক্রন্দনের এক আওয়াজ শোনা যেত আজিজল মির্জাল মনে হয় যেন পাত্রের মধ্যে পানি রাখলে ঠিক যেভাবে পানি উতরাতে থাকে এবং টকবক টকবক করতে থাকে একটা আওয়াজ হতে থাকে তেমনিভাবে একটা আওয়াজ হতো কেন এই জন্যই তো যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম সত্যিকার ভাবে আল্লাহবুল আয়াতগুলোকে এই কোরআন তেলাবাতের মাধ্যমে আসলাম উপলব্ধি করতেন বুঝতে পারতেন সে উপলব্ধি করার কারণেই মূলত একজন ব্যক্তি সত্যিকারভাবে কোরআনকে যখন উপলব্ধি করবে তখনই সে কোরআনকে সত্যিকারভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে এবং কোরআনের প্রভাব তার নিজের জীবনের উপর বিস্তার করবে সুপ্রিয় দর্শক বাইবেরা আজকে আর হাতে সময় নেই তাই এই বিষয়টি আজকে আর আলোচনা করছি না ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই প্রত্যাশা শেষ করছি মহমি আসসালামক রহমাত বারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদুবি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturdays provide in britain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 प्रति शनिवार रत साढ़े सात सम्प्रचार सकाल साढ़े नटाय बांगल्टी बांगल्